জেনাকারীদের কি বিচার হবে বিচার তো অবশ্যই হবে কি বিচার হবে জিজ্ঞেস করছেন কি বিচার হবে এটা হচ্ছে কি বিচার হবে মানে কোন ধরনের বিচার হবে আর হচ্ছে যে জেনাকারীদের বিচার কি হবে তো অবশ্যই হবে এবং তাদের শাস্তি যদি আল্লাহ মাফ না করেন তাও না করে মারা যায় আর আল্লাহ মাফ না করেন তাহলে তাদের কঠোর শাস্তি রয়েছে রসুল্লাহ যখন মেদাজে গিয়েছিলেন অনেক হাদিস রয়েছে জেনার শাস্তি সম্পর্কে দুনিয়ার শাস্তি চিন্তা করেন আপনি পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নেই যদি বিবাহিত মানুষ জেনা করে তাহলে আখেরাতে কি শাস্তি হতে পারে যাকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই কত কঠোর তার আখেরাতে রয়েছে তাই না মদ খেলেও বেঁচে থাকতে পারেন তাই না মদ খেয়েও বেঁচে থাকতে পারে চুরি করেও বেঁচে থাকতে পারে হাতটা কাটা যাবে কিন্তু বেঁচে থাকতে পারে কিন্তু জেনা করে বিবাহিত মানুষ বেঁচে থাকার অধিকার রাখেনা আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে মানে কুঁয়ার মতো রয়েছে আগুন জ্বলছে দৌ দাও করে আগুন জ্বলছে আর কুয়াটি এমন রয়েছে যে তার মুখের দিকটি একেবারে সংকীর্ণ ছোট কিন্তু নিচে চলে যাচ্ছে যত যাচ্ছে তত প্রশস্ত তত প্রশস্ত আগনে পুরুষ নারী উভয়ে জ্বলতে রয়েছে অনেকগুলি পুরুষ অনেকগুলি নারী জ্বলতে আছে। আর জ্বলতে জ্বলতে আগুনের ধাক্কাতে এত উত্তপ্ত আগুন যেখের উপরে চলে আসছে দেখা যাচ্ছে নারী পুরুষকে ওপর দিকে দেখা যাচ্ছে যে কিছু জ্বলতে আছে ওপর দিকে চলে আসছে তারপর আবার নিচে চলে যাচ্ছে এইভাবে জ্বলতে আছে বিএনপি মহম্মদ রসুল্লাহাম জিবি কে জিজ্ঞেস করেন মনহাউল্লা এরা কে বলছে আগে চলো আগে চলো অনেকটি দৃশ্য দেখার পরে শেষখানে বললেন যে ওই যে দেখলি কুয়োতে যারা জ্বলছিল নারী পুরুষ এরা হচ্ছে তার শাস্তি হচ্ছে না বা ইসলামিক সরকার না তাহলে তার শাস্তি হচ্ছে না শাস্তি তো আমার আপনার দেওয়ার ক্ষমতা নেই ইসলামিক সরকার হইতে হবে তার মাধ্যমে শাস্তি হইতে হবে তাহলে আখেরাতের শাস্তি রয়েছে যদি ত করে না মারা যান তো আল্লাহ জানো তার তফিক দান করে সবাইকে এবং আল্লাহ প্রথম আমাদেরকে এই সব গুণা থেকে অশ্লীলতা থেকে যেন অনেক দূরে রাখেন আমিন